أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شروع أنفسنا ومن زيات أعمالنا من يهده الله فلا مدلل ومن يدلل فلا حادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد نبده والرسول فرورت كهنهات كنو نوبك نيبر نتو قرآن دير جوتم كهنه মুসা আলাহিসাল্লাহ সালামের কাহিনী মুসা আলাইসাল্লাম ফেরাউন এবং বন ইসাইলের প্রসঙ্গ নিয়ে আল্লাহ কোরআনের চল্লিশটিরও বেশি সুরায় আলোচনা করেছেন এবং সরাসরি মুসা আল্লাহামের নাম আল্লাহ মোহাম্মতাল্লাহ উল্লেখ করেছেন সর্বমোট একশত বার এমনকি ফেরাউনের নাম আল্লাহ মোহাম্মতাল্লাহ কোরআন উল্লেখ করেছেন সত্তর বারেরও বেশি চুয়াত্তর বার প্রায় সাড়ে তালা আয়াতিল করেছেন এবং বনি ইসরাইলের কাহিনী বর্ণনা প্রসঙ্গে এ কারণে আমরা দেখতে পাই একজন আলেম তিনি হয়ে যাচ্ছিল সুবহান্লামকে এত বেশিবার উল্লেখ করা হয়েছে যে একজন আলেম তিনি মন্তব্য করে বলেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আলা কাহিনী হয়ে যাচ্ছিল একশো ছত্রিশ বার আলাহামতাল্লাহ মুসালিস্লামের নামকে সরাসরি উল্লেখ করেছেন মুসা আল্লাহিসাম হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল আল্লাহ কোরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন এবং ফেরাউন হচ্ছে সেই ব্যক্তি যার নাম দ্বিতীয় সর্বাধিকবার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এমন কোন নবী নেই যার কথা কুরআনে মুসা আলাহিস্লামের থেকে বেশি আলোচনা করা হয়েছে এমন কোনো কাহিনী নেই যেটা দৈর্ঘ্যের দিক থেকে বিস্তারের দিক থেকে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করার দিক থেকে মুসা আলাহিসামের কাহিনী সমতুল্য একদিকে আল্লাহ মুসালামের কাহিনীকে একাধিক স্থানে একাধিক সুরাতে বর্ণনা করেছেন অপরদিকে একই ঘটনাকে আল্লাহ কুরআ বিভিন্ন স্থানে রিপিট করেছেন কেন করা হয়েছে আমরা কি বলতে পারি যে এটা করার অন্যতম একটা কারণ হচ্ছে মোসাল আলাহিস্লাম তিনি একজন বড় নবী উল উল আজমি মিনার রাসুল রাসুলদের মধ্যে যারা শ্রেষ্ঠ পাঁচজন তাদের একজন এই কারণে এই কাহিনীকে এত গুরুত্ব সহকারে আলুসলাম উল্লেখ করেছেন তাহলে তো আমরা বলতে পারি যে ইব্রাহিমের পর ইব্রাহিম আলাহালাম হচ্ছেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ইব্রাহিম আলাহিস্লামের কাহিনী মূসা আলাহিস্লামের কাহিনীর মতো এত উল্লেখ করা হয়নি ইব্রাহিম আলাহিস্লামের কাহিনী মোসা সালামের কাহিনীর মতো এত বিস্তারিতভাবে। আল্লাহ বর্ণনাও করেননি কেন মুসাউন এবং এটা এই কাহিনীর এবং কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে ধরে আসুন তার মধ্য থেকে কয়েকটি বিষয় আমরা জানার চেষ্টা করি যে কারণ গুলো কাহিনীর গুরুত্বকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে উম্মতে মোহাম্মদী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উম্মতের আগে সর্বশেষ মুসলিম উম্মা আমাদের সব থেকে কাছের মুসলিম উম্মা এটা হচ্ছে বনি ইসরায়েল আমরা জানি ইতিহাসে অনেকগুলো মুসলিম উম্মা ছিল মুসলিম জাতি ছিল প্রত্যেক নবীর জাতি হচ্ছে এক একটি মুসলিম জাতি এবং নবীদের নাম অনুসারে সেই জাতিগুলোকে নামকরণ করা হয়ে থাকে যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদকে আমরা বলে থাকি উম্মাতে মোহাম্মদই ঠিক তেমনি ভাবে নু আলাহ সাল্লামের উম্মত আদম আলাহিস্লামের উম্মত হুদ আলাহি সাল্লামের উম্মদ সালেহ আলাহিস্লামের উম্মত এই সবগুলো উম্মতই ছিল একটি মুসলিম উম্মা বা মুসলিম জাতি এই ধারাবাহিকতায় মুহম্মদ সাল্লাহামের উম্মতের ঠিক আগের উম্মত ছিল সেটা হচ্ছে বনি ইসরাহল ইয়াকুব আলাহিসাল্লামের বংশে আসা নবীদের উম্মা তাদের জাতি সুতরাং আবির্ভাবের দিক থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের সবথেকে কাছের উম্মত সবচেয়ে কাছের মুসলিম জাতি হচ্ছে বনি ইসরাহল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 তোমাদের আগে যারা এসেছে তাদের পদক্ষেপ কেন সরণ করবে এমনকি যদি তারা গুইসের গড়তেও প্রবেশ করে তোমরা সেখানে প্রবেশ করবে জিজ্ঞাসা আপনি কি ইহুদি এবং সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আমরা আমাদের পূর্বের জাতিগুলোর ভুল কেন সরণ করবো কিন্তু পূর্বের জাতিদের সাথে বর্তমান মুসলিম জাতির ভুলের পার্থক্য হচ্ছে আলাস মোহামতাল্লাহ মুসলিম জাতির জন্য বিশেষ অনুগ্রহ স্বরূপ হেদায়তকে কোরআনকে আমাদের সাথে রেখে দিয়েছেন এবং মুসলিমদের মধ্যে কিয়ামত পর্যন্ত অবশ্যই পূর্বের জাতির ঘটনাগুলোকে অভিজ্ঞতাগুলোকে ইতিহাসগুলোকে বিশ্লেষণ করা এবং এই উদ্দেশ্যেই আলোচনা তালা বনি ইসরায়েলের ঘটনাগুলোকে আমাদের সামনে এত বিস্তারিতভাবে ভাবে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন কাজেই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 सलाहल्लम लूतम भाग करबी अहंकार अटल छो एक अल्लाह सुबह ते आज़बर मध्यम सम्मले ध्वस कर दिए लुल्लम जी सुहा ध्वस कर प्रचंड झड़ो बतालाहल्लम जी सुहा ध्वस कर दिए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 হওয়ার পর থেকে নবীদের পথ হচ্ছে ধ্বংস করে দেননি বরং এই সময় থেকে আমরা দেখতে পাই আল্লাহু মহাম্মাল যে নীতিকে ঠিক করলেন আল্লাহু মোহাম্মদাল্লাহার যে সুন্না সেটা হচ্ছে ইমানদারদের হাতে তিনি অহংকারী কাফেরদেরকে লাঞ্ছিত করবেন ধ্বংস করবেন অপমানিত করবেন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 ইমানদারদেরকে লাঞ্ছিত অপমানিত করবে যার বাস্তবতা আমরা বর্তমানে গত একশো বছর ধরে এই মুসলিম উম্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুতরাং বনি সময় থেকে সম্পূর্ণভাবে আজাবের মাধ্যমে কোনো জাতিকে ধ্বংস করে দেওয়া নয় বরং আল্লাহ হক এবং বাতিলের মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে ইতাল ফিসাবিল্লা চার নম্বর পয়েন্ট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 এবং সব থেকে বড় ফিতনা সেই ফিতনা কি সেই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা এবং দাঁতজাল সম্পর্কে আমরা জানি দাদ্জাল সেও একজন শাসকের রূপে একজন সিংহাসনধারী শাসক বা রাজার রূপে সে আসবে কাজেই সব থেকে বড় ফিতনা সেই দাজজালের ফিতনাও যদি আমরা বুঝতে যাই আমাদেরকে ফেরাউনের কাহিনী জানতে হবে কারণ উভয় ঘটনার মধ্যে স্ট্রাকচারের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে এরপর মুসল্লাহ ইসলামের কাহিনী দ্বিতীয় অংশ মুসা এবং বনি ইস এই অধঃপতিত জাতি বনীসরা কে কি কিভাবে পরিচালনা করেছিলেন তাদেরকে কিভাবে তাদের মধ্যে আত্মসম্মান ইমানের উপরে আবার তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন তারা বনীসরা প্রতিষ্ঠিত ছিল কিন্তু তাহিদ বা ইমান তাদের মধ্যে থাকা সত্ত্বেও নানা রকম দুর্নীতি করাপশন ত্রুটি বিচারটি কুসংস্কার তাদের মধ্যে প্রবেশ করেছিল যেটা আমরা বর্তমান মুসলিম উম্মার দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো स्थपन करी बी कतुत्वपूर्ण बनी इसलिए आल्ला विधान केवर्तन कर फिले जेमन आल्ला लोक अल्लाह जानल कर সেটা দিয়ে বিচার ফেসলা করে না তারাই হচ্ছে কাফের অন্যত্র আলোচনা আয়াত বনীদের সম্পর্কে নাজিল করা হয়েছিল করতে শুনলেন যে তাবি বলছেন এই আয়াত বনী শৈলিদের সম্পর্কে নাজিল করা হয়েছে হুজাইফা এই কথা শুনে বলে উঠলেন আল্লাহু আকবর বনি সেলিদে থেকে তোমাদের বেশি কাছের তোমাদের বেশি পছন্দের জ্ঞাতি ভাই আর কেউ নেই যখনই তোমরা কোরআনে খারাপ কিছু দেখো তখন বলো যে এটা তাদের সম্পর্কে নাজিল করা হয়েছে আর যখনই তোমরা ভালো কিছু দেখো তখন বলো যে এটা হচ্ছে আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে এই আয়াত নাজিল করা হয়েছে তিনি তাবিকে যে শিক্ষাটা দিতে চেয়েছিলেন তিনি যে বিষয়টা বুঝতে চাচ্ছিলেন সেটা হচ্ছে এই আয়াত যদিও বনি ইসরায়েল সম্পর্কে নাজিল করা হয়েছে কিন্তু বর্তমান মুসলিম ওম্মা থেকেও যদি কারো মধ্যে তাদের সেই আচরণের মিল পাওয়া যায় সাদৃশ্য পাওয়া যায় তাহলে এই উম্মার সদস্য হওয়ার পরও তার মধ্যে সেই বিষয় হবে একই হুকুমের আওতায় পড়বে এবং আল্লাহ যা নাজিল আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসারে বিচার ফসলা না করেন আপনি বনি হন বা অন্য কোন উম্মার সদস্য হন না কেন আপনার বেলাতেও এটা কুফর জুলম এবং ফিস্ক হিসেবেই গণ্য করা হবে বর্তমানে মুসলিম হোম্মা বিভিন্ন ভূমিতে যে সমস্যায় ভুগছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বিধানকে আল্লাহর্যাগ করা আল্লাহর্যাগ করা পরিচালনা করা যার ফলে সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা এবং ভারসাম্যহীনতা আহ পাঁচ নম্বর কারণ যে কারণে আল্লাহ মহ বনিস জাতি বা ইহুদিদের সম্পর্কে বর্তমানে যারা ইহুদি হিসেবে পরিচিত তাদের সম্পর্কে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 আল্লাহ রাসুল সাল্লামের শত্রু বাহিনীতে এবং তাদের এই শত্রুটাকে তারা ধরে রাখবে তাদের শেষ ব্যক্তিটি পর্যন্ত যারা কিনা এবং সমাপ্তি করবে। এ কারণেই আল্লাহ এই জাতি সম্পর্কে এত আলোচনা করেছেন কারণ তিনি জানেন এরাই হচ্ছে আল্লাহর দিনের প্রধান শত্রু সুতরাং এই কারণগুলোকে थाय रेखे फिर आउन एलर कहनी आलोचना शुरू करीब करतेम्मदीआसम सलीमन का कहनी दीर्घ कहित कहनी तबस्त कहर मध्य क्या हमेशा মোস আল্লাহামের কাহিনীর সার অংশ সার সংক্ষেপ যেখানে তিলক আয়া তুলা বিগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবেরিনের বৃত্তান্ত বর্ণনা করছি আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন নাবা সংবাদ বা খবরকে আলহ সুহামতলা বর্ণনা করছেন মোসা এবং ফিরাউনের খবর সুতরাং আল্লাহলা বলছেন এটা হচ্ছে একটা নিউজ খবর এবং এরপর আলু বলেছেন বিল হক সত্য সংবাদ সত্য সহকারী আল্লাহ মহামতাল এই সংবাদকে আমাদের সামনে পেশ করেছেন বর্তমানে আমরা যখন বিভিন্ন উৎস থেকে সংবাদ লাভ করি তার মধ্যে মিথ্যা মিশ্রিত থাকে সত্য মিশ্রিত থাকতে পারে সংবাদ আমরা লাভ করি কিন্তু আল্লাহ বলছেন তিনি যে সংবাদকে আমাদের সামনে পেশ করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সত্য বিল হাক কাদের জন্য এই সংবাদকে আল্লাহ মহামতলা পেশ করছেন লেকাউম ইমানদার সম্প্রদায়ের জন্য মুমিনের উদ্দেশ্যে আল্লাহ মোহাম্মতাল্লাহ এই ঘটনাকে সংবাদকে আমাদের সামনে পেশ করছেন এরপর আল্লাহ সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে হাইলাইট করেছেন আল্লাহ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 আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের আর কোনো আছে। আমি তোমাদের আর কোনো ইলাস বা উপাস্য আছে এরকম কোনো সংবাদ আমার জানা নেই সুতরাং তার এতটাই ক্ষমতা ছিল আল্লাহ তাল্লাহ তাকে এতটাই ক্ষমতা দিয়েছেন সে নিজেকে দিব্য প্রকাশ্য ইলাহ উপাস্য র দাবি করতে শুরু করলো এমনকি কেউ এই কথার প্রতিবাদ করার সাহস পেল না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 এবং তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত জবাই করত এবং নারীদেরকে সে দিবিতে ছেড়ে দিত এই বনি ইসরা সম্পর্কে আমরা আলোচনা করে বলেছি বনী ইসরা এরা হচ্ছে ইয়াকুব আলাইস্লামের বংশধর ইসরায়েল এটা ইয়াকুব আলাহিস্লামের আর একটা নাম ইয়সুফ আলাহিসাল্লাম এবং তার ভাইরা যখন কেনান থেকে ফিলিস্তিন থেকে মিশরে হিজরত করে আসলেন তখন থেকে তারা মিশরই বসবাস করতে শুরু করল এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের এই বংশ এবং জনসংখ্যা অনেক গুণে বৃদ্ধি পেল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 এবং নারীদেরকে মহিলাদেরকে সে দাসী হিসেবে ব্যবহার করতে শুরু করলো দাসী বানিয়ে রাখলো আল্লাহ সোহাম্ম বলেছেন ইন্নাহুকানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন অনর্থ সৃষ্টিকারী এরপর এই কঠিন অবস্থায় আলোস মোহামতলা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আল্লাহ মোহামতোলা বলছেন আল্লাহ ইচ্ছা করলেন যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য তাদেরকে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 तर सब गत्या सम राजतवी महिला खुद बेर गुप्तचर शुरू करल प्रत्येक शहरे ग्रामे प्रत्येक महल्ल गुप्तचर महिला नजरदारी शुरू करल जो कौन गर्भवती महिला जदि कर्भवती महिला थकतो तजरबंदी हलोईम्रा सतान पुत्र सन्तान प्रसव करत पुत्र सन्तान के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 যেমন আমরা কোরআনে দেখতে পাই অন্যত্র আল্লাহ তিনি বলেছেন আল্লাহদেরকে আল্লাহ আদেশ করলেন বিভিন্ন বর্বতের গায়ে বৃক্ষে এবং উঁচু চালে গৃহ নির্মান ও আহ রব্বা ইলান না হল তাদের কাছে ওহি করা হলো মৌমাছিদের কাছে ওহি প্রেরণ করা হলো তার মানে কি যে মৌমাছিরা নবুত লাভ করেছে না বরং সেখানে ওহি শব্দের অর্থ হচ্ছে তাদের অন্তরে আল্লাহতালা অনুপ্রেরণা দান করলেন তাদেরকে আদেশ করলেন ठीक तेमनी भाई आलसुमाता मुस और माँ के आदेश करी आदेश ताके दूद पन करते तुमी तार कर लाखें दूध पान कराते थको और जख्मी तरह के विपदे आशंका करो दरिया भाषा दिखे भय करो ना दुख करो ना अवश्य तुम्हारा फिर देव और रसलेश निर्देशना खुबी कठिन एक निर्देशना विशेषकर जो एक मा मात्र सन्तान के भूमिष्ट कर सतान के दरिया भाषा देवा खुबी कठिन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 সে তো নিজের কোনো কাজেই আসতে পারে না একটা শিশু নিজের কোনো উপকার করতে পারে না আমাদের সীমিত জ্ঞান হবে তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হলো কিন্তু যেহেতু আল্লাহ পক্ষ থেকে নির্দেশ এই কাজে মাতৃত্বের টান সন্তানের প্রতি যে ভালোবাসা সেই টানকে তুচ্ছ করে আল্লাহর হাতি তার সন্তানকে ছেড়ে দিতে পেরেছিলেন এই বিশ্বাসে যে মা হিসেবে তিনি যতটা সন্তানের খেয়াল রাখতে পারবেন রব হিসাবে আল্লাহ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 আল্লাহ সুহামতাল তাকে বলেছেন আমি তাকে আমাদের জন্য আমরা চিন্তা করলে দেখতে পাই আমাদের জীবনে আল্লাহ সুহামতাল্লাহ এরকম কতগুলো ওয়াদা কুরআনে প্রদান করেছেন কিন্তু সেই ওয়াদার ফলাফল পুরস্কার লাভ করার জন্য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 কিন্তু আমরা সেই কাজগুলো করি না তিনি আল্লাহ বাস্তবায়ন করেছেন যদি সন্তানের পুত্রে স্বাভাবিক যে টান যে তার মধ্যে ছিল বিশেষ করে যখন সন্তান সদ্য জন্ম লাভ করেছে মাত্র কয়েকদিন এই অবস্থায় এই আদেশ পালন করা খুবই কঠিন ছিল এরপর মোসা মা আল্লাহর উপর ভরসা করে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 নিয়ন্ত্রিত করছিলেন পরিচালিত করছিলেন আল্লাহ সুবাহতাল্লাহ সেই বাক্সটিকে ফেরাউনের প্রাসাদের সামনের যেই ঘাট সেখানে নিয়ে এসে থামালেন মৌস আলাইস্লামের মা তিনি সন্তানকে নীল নদে ফাঁসিয়ে দিয়েছিলেন যেন ফেরাউনের কবল থেকে তাকে বাঁচানো যায় কিন্তু সেই বাক্স এসে থামল ফেরাউনেরই বাড়ির ঘাটে আল্লাহ সুবাহ তাল্লাহ চাচ্ছেন এই শিশু যেন ফেরাউনেরই প্রাসাদে যায় যদি মৌসা আলাহিসাল্লামের মা তিনি এই দৃশ্য দেখতেন তাহলে তিনি হয়তো বলতেন এটা কেমন প্রতিশ্রুতি আল্লাহ সুত আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আমার সন্তানকে রক্ষা করবেন অথচ আমার সন্তানকে বহনকারী বাক্স সিন্ধুক সেটা তো ফেরাউনের ঘাটে সামনে এসে থামলো কিন্তু মৌসা আলাহামের মা তিনি তার ইমানের উপর অটল ছিলেন আল্লাহর ওয়াদার উপরে তার বিন্দু মাত্র সন্দেহ ছিল না মোসা আলাহিসাল্লামের মা কিভাবে জানলেন যে এই বাক্স এসে ফেরাউনের ঘাটে থামছে মুসালামের মা কিভাবে জানলেন কিভাবে তিনি এই সংবাদ লাভ করলেন যে এই বাক্স এসে ফেরাউনের বাড়ির ঘাটের সামনে থেমেছে কারণ মুসা মা যখন নদীতে বাক্সবন্দি করে ফাসিয়ে দিয়েছিলেন মুসাল্লামকে সাথে বলে দিয়েছিলেন তার বোন কে মোসালামের বোন কে তিনি বললেন তুমি এই বাক্সের পেছনে পেছনে যাও কোথায় যায় সেটাকে অনুসরণ করো এবং আল্লাহ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 প্রকাশ করি দিতেন আমি তাকে দৃঢ় রাখলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীদের মধ্যে আল্লাহ বলছেন আমি তার এই শূন্য অন্তরকে দৃঢ়তা দান করলাম যেন তিনি মধ্যে থাকেন। এরপর আল্লাহ সুত বলছেন অতঃপর ফেরাউনের পরিবার মূসাকে উঠিয়ে নিল যেন তিনি তাদের দুঃশ্মন এবং দুঃখের কারণ হয়ে যান আল্লাহ চেয়েছেন এখন এটা কিভাবে হতে পারে ভবিষ্যতের ঘটনা না জানা পর্যন্ত আমাদের সাধারণ চিন্তা শক্তি দ্বারা সেটা বোধগম্য হবে না কারণ এই ঘটনা এই পরিকল্পনার বাস্তবায়ন এটা আল্লাহর শক্তি কুদ্রতের একটা দৃষ্টান্ত কিভাবে এই শিশু মোসা যিনি কিনা ফেরাউনের প্রাসাদে ফেরাউনের বাড়িতে বড় হবেন লালন পালন করা হবে যারা তাকে আরামেষ নিরাপত্তা বিলাসিতা দিবে তিনি কিনা তাদেরই দুঃশ্ম এবং দুঃখের কারণ হয়ে যাবেন এটা আল্লাহরই কুদরতের এক অসাধারণ দৃষ্টান্ত যখন ফেরাউনের বাড়ির ঘাটের সামনে এসে সেই বাক্সটি থামলো যার মধ্যে রয়েছে এক সদ্য জন্মলাভ করা ফুটফুটের শিশু রাজকীয় প্রহরীরা দাসীরা সেই বাক্সকে উঠিয়ে নিল वक्स खुले तकल एक सद्य जन्मजात शिशु प्रथम कार्य का वक्स केन्नी प्रथम शुरू से ही बक्सबंदी शिशु के फेरा का हक कारण फराउन तरह राजतव हरान आशंकएं चलती बचर समस्त ऐले सतान दे के सद्य जन्मजात पुत्र सन्ान दे हत्या करूब स्वाभाविक हठा कर भाजते भाजते नाम परिचयहन एक शिशु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 এই শিশু আমার এবং তোমার চক্ষু শীতলকারী হবে লু তাকে হত্যা করো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যখন পরবর্তীতে ফেরাউনের সামনে সে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল সাথে আসিয়া তিনিও আসলেন ফেরাউন সে শিশুটিকে হত্যা করতে চেয়েছিল যার কারণে ফেরাউনের স্ত্রী তিনি বলছেন লাহু তাকে হত্যা করোনা হয়তো সে আমার এবং তোমার উহের জন্যই খুশিতলকাই হবে ফেরাউনকে মুজ আলাইসাল্লামকে হত্যার চেষ্টা করা হয়েছিল ফেরাউন তার রাজত্ব হারানোর আশঙ্কায় এই শিশুটিকে হত্যা করতে চেয়েছিল কারণ সে ভেবেছিল এই শিশুটি বনি ইসরায়েলের কোনো একজন হতে পারে কিন্তু আল্লাহ সুতলা মুসা আল্লাহিসাল্লামের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন তাকে ফেরাও নেই প্রাসাদে থেকে বড় হওয়ার সুযোগ করে দিলেন লালন পালনের ব্যবস্থা করে দিলেন এই ঘটনা আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে করে দিচ্ছে যদি আল্লাহ তার কোনো বান্দাকে সাহায্য করতে চান আল্লাহ সুবাহ তা করতে সক্ষম বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহ যদি চান তার কোনো বান্দাকে নিরাপত্তা দিবেন সাহায্য করবেন আল্লাহ তা করতে সক্ষম কারণ আপনি জানেন না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 আল্লাহ সেই কঠিন পরিস্থিতিতে যারা অমুসলিম ছিল কাউকে ব্যবহার করতে পারেন যদিও তার অমুসলিম হয়ে থাকে এমনকি যদি তার ইসলামের সাথে শত্রুতাও করে তবু সেই শত্রুদের অজান্তে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরই কাজকর্মকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন কাজেই আমাদের উচিত হচ্ছে কাফিরদেরকে খুশি না করে তাদের মন चेस्टा भरोसा करते शर्त करते तुम्हारा के सहा कर अपनी किंता करते कह के अल्लाहकार সৈন্যবাহিনীর সমর্থকে পরিণত করবেন ফেরাউনের প্রাসাদে মোসা আল্লাহামকে অতি উত্তম উপায়ে লালন পালনের ব্যবস্থা করে দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে একজন রানীকে আল্লাহ সুহামতাল্লাহ মুসা আলাহিসাল্লামের লালন লালনপালনের জন্য নিয়োগ দিয়ে দিলেন আল্লাহাল্লাহ বলছেন ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার এবং তোমার নয়নের মনি একে হত্যা করো না আশা করা যায় সে হয়তো আমাদের উপকারে আসতে পারবে অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি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 অপরদিকে মোসা আল্লাহামের যিনি প্রকৃত মা তার অন্তর অস্থির হয়ে উঠল তার অন্তর শূন্যতায় বিষাদে ভরে গেল আল্লাহনা পরবর্তী দিন সকালে মহসার মায়ের অন্তর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 परी दिन सकाल बेला शून्य पड़ल अबसल खाली कारण सद्य जन्मजात नहीं मैर प्रसविंग गोपन के प्रकाश कर ही फिलत क्या क्या मिसर रास्ते नेमे सन्तान सम्पर्क लोके कान्न का जिज्ञासबाद कर दी जो एम टा करतें मुहूर्त मध्य सबा जेने ওই নদীতে ভাসতে থাকা শিশুটি হচ্ছে এই মহিলার সন্তান এবং বনিশ্লে অন্তর্ভুক্ত হওয়ার কারণে সেই শিশুটিকে হত্যা করে ফেলা হতো কাজে এই মুহূর্তে প্রয়োজন সব থেকে বেশি আল্লাহর ওয়াদার উপরে ভরসা করা দৃঢ় থাকা আল্লাহ সব মোহাম্মদালা বলছেন যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম শক্তি না দিতাম তাহলে তো তিনি এই অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন আমি তাকে দৃঢ়তা দিলাম যেন তিনি ইমানদারদের অন্তর্ভুক্ত হয়েই থাকেন সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তার শূন্য অন্তর্কে মূসার মায়ের এই অস্থির অন্তর্কে যা স্থিরতা দিল সেটা হচ্ছে ইমান শূন্য অন্তর্কে যেটা পূর্ণ করে দিল সেটা হচ্ছে ইমান আল্লাহর উপরে ভরসা প্রকৃত পক্ষে শূন্য অন্তরকে অস্থির অন্তরকে ইমান ছাড়া আর কোনো কিছু দিয়ে পূর্ণ করা দৃঢ়তা দান করা স্থিরতা দান করা সম্ভব নয় আল্লাহ সুবাহতাল্লাহ মুস আল ইসলামের নেক মায়ের অন্তর্কে মাধ্যমে দৃঢ়তা দান করেছিলেন এবং এর কারণে তিনিসার না শুধুমাত্র তিনি বলেছিলেন তুমি মোসার পেছনে পেছনে যাও অকাল আতলি উক্তিহীহি তুমি পেছনে পেছনে যাও এই বাক্সকে অনুসরণ করো আল্লাহ বলি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 তিনি মুসার বোন বললেন তুমি পেছনে পেছনে যাও দেখো এই বাক্স কোথায় যায় সে খবর আমাকে জানাও দূর থেকে মোসার বোন সকলের অগচরে সেই বাক্সকে অনুসরণ করে যেতে লাগলেন বাক্সটি নদী স্রোতে ভেসে যাচ্ছিল এবং মোসার বোন দূর থেকে তীর থেকে সেই বাক্সকে অনুসরণ করছেন একসময় দেখা গেল সেই বাক্স ফেরাউনেরই প্রাসাদের ঘাটে গিয়ে থেকেছে মোসার বোন দেখলেন মোসাকে উঠিয়ে নেওয়া হল কিন্তু এরপর কি হলো।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 অনেক মহিলাদেরকে নিয়ে আসা হলো দুধমাদের মাদেরকে নিয়ে আসা হলো কিন্তু মোসার্লাম কারোর কাছ থেকে দুধ পান করলেন না এটা আলোচনা তালার এক বিশেষ পরিকল্পনা মোসা আলাহিসাল্লাম রানীর কোলে ছিলেন কিন্তু কারোর কাছ থেকেই তিনি দুধ পান করছেন না যখন এই ঘোষণা মোসার বোন শুনতে পেলেন তখন তিনি বললেন আমি আপনাদের কেমন একজনের খোঁজ দিতে পারি এমন এক পরিবারের সন্ধান দিতে পারি যিনি এই শিশুকে দুধ পান করাতে পারবেন মোসা এর বোন তিনিও বুদ্ধিমতী ছিলেন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 সুতরাং কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি মূসা আলাহিসামকে সিন্ধুকে ভরে নদীতে সমাধান করে দিলেন সেই সমস্যাটা কি ছিল ছিল মূসা মা তার বিষয়টিকে তিনি গোপন কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই বিষয়টি গোপন রাখা স্বাভাবিকভাবেই খুব কঠিন হয়ে গেল যে কোনো মুহূর্তে যে কেউ জানতে পারতো যে এই বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছে এবং আমরা বলেছি যে ফেরাউন তার সমস্ত রাজ্যে গুপ্তচর লাগিয়ে দিয়ে রেখেছিল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 सबाई चिन्हल यह महिला हमें मोसार दुद माँ अथचि मोसालाम प्रकृत मा देखते मोसालाम जी आल्लर देवा आदेश आल्लर देव वादार भरोसा ना और अल्प किसु समय निजे रेखे दीछू संदेह करतम्ब करत कतक्षण मोसालाम के निजे रखते कतक्षण घटना के गोपन रखते गर्भर भेतरे बाच्चा के लुकिए रखा जाए क्योंकि प्रसव करार पर कतक्षण अपनी गोपन रखते घटना समस्त विषय अज्ञात परिचय नदी से फास्टिल फेर के पालकपुत्र हिसाब से ग्रहण कर दूधमा अथचित मूसा अलामर प्रकृत मा जो मूसा अलाम के मायर का नहीं आसा हल मोसा अल्लाहमान फिर पे शांत हल्ला स्त्री रानी पान कर मोसालाम सन्तान के फिर पे सन्तुष्ट शांत और बुझे परलें शू मूसा से अहिलारूधपान करा चुहानल्ला এখন আমরা দেখব কিভাবে আল্লাহ তার বান্ধদের পরিস্থিতিকে পরিবর্তন করে দেন যখন বান্দা আল্লাহর দেওয়া ওয়াদা পূরণের জন্য যে কাজ করতে আল্লাহ সুবাহ আদেশ করেন সেটাকে করে থাকে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি মোসা এবং মোসা আলাসলামের মা সমস্ত বনিয়েছিলেন তারা খুবই দুর্বল একটা অবস্থায় আছে তাদের যানমালের কোন নিরাপত্তা নেই সেই পরিস্থিতিকে জারি রেখে আল্লাহ সুবাহ মোসা ইসলামের মাকে শক্তিশালী অবস্থায় নিয়ে গেলেন মুসালামের মা যখন বুঝতে পারলেন এই স্ত্রীকে শর্ত দিচ্ছেন এই সন্তানকে দুধপান করানো আমার পক্ষে সম্ভব নয় বরং এই সন্তানকে আমার কাছে দিয়ে দাও সে আমার বাড়িতে এসে দুধ পান করে যাবে তুহান আল্লাহ কিভাবে আল্লাহ তার জন্য পরিস্থিতিকে পরিবর্তন করে দেন মুসার মা প্রাসাদে এসে দুধ পান করানো অল্প সম্ভব নয় বরং এই শিশুকে সংশয়ের কারণে পরিচয় দিয়েছেন সুতরাং এখন পরীক্ষা শেষ পুরস্কার লাভের পালা শিশু মোসাকে রাজকীয় নিরাপত্তা বাহিনী দিয়ে রয়্যাল গার্ড দিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো মূসার মা निजे सन्तान केवलम्बन कर, कर नाजा पथ तैयारी दीपन जो दी मुसलमान आल्ला वे विश्वास ना करतम्ब करत शिशु सन्तान के निजे रेखे दें मुहूर्ते गुप्त चरित्र मध्यमेंतान फाश हो जित सन्तान के हत्या करा हतो होते ক্রোধের কারণে সন্তানের মা হত্যা করে ফেলত এতদিন দীর্ঘ নয় মাস কিভাবে সে গোপন রাখলো কিন্তু আল্লাহ সুহামতাল্লা ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হল আল্লাহ ফেরাউনের ওই বাহিনী দিয়েই মোসা আলাহিসাল্লামকে নিরাপত্তা দিলেন এমনকি মোসা আল্লাহামের কারণে পুরো পরিবারের জন্য আয় রোজগারের রিদিকের একটা ব্যবস্থা করে দিলেন ফেরাউন তার কোষাগার থেকে ওই পরিবারকে ভাতা দিচ্ছে কারণ এই মহিলা রাজকীয় পালক পুত্রকে উৎপান করাচ্ছে সমস্ত জাতি সে পরিবারকে সম্মান জানাচ্ছে কারণ তারা ফেরাউনের পালক পুত্র যেটা সে কখনো চিন্তা করতে পারেননি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদি হক আল্লাহ কুরানে বলছেন এরপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ করেন এবং যেন তিনি জেনে রাখেন আল্লাহর ওয়াদা সত্য ও কিন্তু আলহ্লাহ বলছেন অধিকাংশ মানুষই এই বিষয়টা সম্পর্কে জানে না আল্লাহাল বলছেন আমি তাকে তার কাছে ফিরে দিলাম যেন তার চক্ষু জুড়িয়ে যায় যেন সে দুঃখ না করে আল্লাহ যা বুঝাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ চাইলেন যেন মুসার আনন্দিত হন প্রশান্ত হন যেন তাকে দুঃখ করতে না হয় নেক আমল এবং ডাকুয়ার কারণে আল্লাহ তোলা চাইলেন না এই নেক মহিলা যেন কোনো দুঃখে না পড়েন এবং সাথে সাথে আলহ্লা আরো বলছেন এই ঘটনার মাধ্যমে যেন তিনি জেনে রাখেন যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য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 বনী ফ্রেল ছিল সব থেকে দুর্বল এবং ফেরণ ছিল সেই সময়ে সব থেকে বেশি পরাক্রমশালী সেইরকম একটা কঠিন অবস্থায় মহাসা আলাহিসাম নিজেও একজন দুর্বল অসহায় সদ্যজাত শিশু মোসা মা তিনিও এক দুর্বল সদ্য প্রসূতি এক নারী কিন্তু এতগুলো দুর্বল অবস্থা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর আদেশকে পালন করার কারণে আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে আল্লাহ সুহামতাল্লাহ মোসার মাকে দৃঢ়তা দান করেছিলেন তাকে শক্তি দান করেছেন সমস্ত দিক থেকে আলোচনা মন্ত্রালয় তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিলেন বর্তমানে আমাদের উম্মার দিকে তাকাই পর্যালোচনা করি আমরা দেখতে মুসলিম এক দুর্বলতম অবস্থার এই দুর্বল অবস্থায় নিরাপত্তা লাভ করার উপায় কি অবস্থায় শক্তিশালী হওয়ার উপায় কি এই দুর্বল অবস্থায় শক্তিশালী উপায় নিরাপত্তা লাভ করার উপায় এবং তার সেটা কি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 পরিকল্পনার রহস্যকে উদ্ঘাটন করতে এবং কিভাবে সেই পরিকল্পনা অগ্রসর হবে বাস্তবায়ন হবে এটাও কারো পক্ষে জানা সম্ভব নয় শিশু মুসাকে ফেরাউনের প্রাসাদে অতি উত্তম উপায়ে লালন ব্যবস্থা হয়ে গেল ফেরাউনের পালক পুত্র হয়ে গেলেন মোসা আলহ